শেষ হলো দূর্ণীবারের কেন্দ্রীয় সঙ্গীত পরিচালক হাফেজ খায়রুল বাসাদ দেলওয়ারের কথা ও কণ্ঠে তার একক অডিও অ্যালবাম আমি আল্লাহর সৈনিক শব্দ ধারণ ও মাধুর্যতায় ডিএসকে মিডিয়া এবং পরিবেশনায় দূর্ণীবার সাংস্কৃতিক কাফেলা সিলেট অ্যালবামের কোনো গান সম্পর্কে মন্তব্য জানাতে সরাসরি শিল্পীর সাথে যোগাযোগ করুন শূন্য এক সাত তিন দুই তিন সাত এক পাঁচ এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন শূন্য এক নয় চার দুই এক পাঁচ চার ছয় এই নাম্বারে সবাই ভালো থাকুন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি খোদা হাফেজ